মুসলমানদেরকে জাহিদী মতে একটু হাজি মতে শিকার করছেন আসবাব বলতেছেন যেন নিশ্চিহ্ন করতে পারেন মুসলমানদেরকে পরাজিত করলেন কাফেরদেরকে জাহিরি ভাবে বিজয় দিলেন ইটা কেন বিপদ আসবে আর তারা এটা আল্লাহ পক্ষ থেকে আসছে বলে সবর করে নেবে তো এর দ্বারা তাদের গুনা আল্লাহ তালা মিটাই দেবেন আর কাফেরদেরকে ধ্বংস মানে কাফেররা যখন কাফেররা যদি বারবার পরাজিত হতে থাকে বারবার পরাজিত হতে থাকে তাহলে তখন আর মুসলমানদের উপরে তারা আসবে না হামলা করতে মুসলমানদের উপরে হামলা না করলে ওদের হালাকারটা ও তাড়াতাড়ি হবে না কিন্তু আল্লাহ তাহলে যখন মাঝে মধ্যে কাফেরদেরকে একটু জয় দেন তখন তারা মনে করে যে আমরাও তো জিতব অতএেব তারা তাদের জোরআটা বেড়ে যাবে জোরআ বেড়ে গেলে এরপরে তারা মুসলমানদের উপরে হামলা করবে আল্লাহ তসলমানদেরকে সাহায্য করবেন আর কাফের গুলো শেষ হবে এইটা হলো এমন হাফল কাফের যিনি একটা কথা একবার মুক্তাজা শব্দ দিয়ে বলে যে তোমরা ঠিক আছে এটা আমার পক্ষ থেকে কত ভাবে আল্লাহ করতেছেন তার মানে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ আলমিনের কাছে এখানে যদি মুখাত শুধু তারাই হতো এত গুরুত্বের সাথে বলার আসলে কি কোনো প্রয়োজন ছিল বলে ফেলি হয়েছে তারা না এই দেখাবনা তারা কিভাবে সাহাবিদেরকে বলতেছে যে তোমরা একটু ব্যথা পাইছো এটার জন্য এত বেরেছানি কেন এত বেরেসান কেন তোমরা তোমরা জাননাতে যেতে চাও আর তোমরা কি ভাবছো চলে যাবে এমনি এমনি সোজা সুদা কষ্ট কিছু আসবে না দ এবং কারা সবে যারা মুজাহিদ তারাই সত্যিকারের সহের এটা এটা এখন স্পষ্ট হয়নি ওলাম্মা ইয়া আলম ওলাম্মা ইয়া আলম করতে পারেন যে কারা মুজাহিদ এবং কারা সত্যিকারের সাহেব সত্যিকারের সাহেব করবেন যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ কারা সাহেব তো পরীক্ষাটা করবেন এই বিষয়টা প্রকাশ করার জন্য তোমাদের মধ্যে কারা আল্লাহ আর কারা স্বাভাবিক যে কোনো হুজুরি এসে যদি তোমাদেরকে বলে যে তোমাদের মধ্যে আগামীকাল পরীক্ষা হবে কারা কারা ভালো হাফেজ পরীক্ষা দ্বারা মাস্ক দিলে তোমাদের মধ্যে কারা কারা ভালো হাফেজ এটা প্রকাশ হওয়া এর দ্বারা যে পরীক্ষাটা কোন কিতাব থেকে নেবে ভাই বুঝি থেকে নেবে তাই না দেখ এখানে উনি কি বলতেছেন এই যে আগের যে বলতেছেন দেখো যদি থাকে তাহলে এমন তো হতে পারে গেছে কিছু মানুষ তাদের গুনাই নাই কি হবে তো বললো যে যদি থাকে তাহলে আর যখন তারা দই হবে তখন তাদের অহমিকা বেড়ে যাবে হিম্মত বেড়ে যাবে এটাই তাদের হামলা করা তারা আসবে বসে থাকলে আসছে সবাই বাস এবার আগুন দিয়ে দাঁড়া বাসা মোমাসিকে এটা আল্লাহ বলতেছেন এই কি বুঝা গেল যে আর অনেক গুলা আম হাসিবতুম আন<td>খুলু জান্নাহ ওয়া লম্মা ইয়াতিকুম মাতাল্লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দরা ওয়া সু'ইলু ওয়া ক্বালা তাআলা আলফলাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইয়াকানুন ওয়া লিহাযা ক্বালাহা হুনা আম হাসিবতুম আন<td>খুলুল জান্নাহ ওয়া লম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন আই পরীক্ষাটা কি ধরনের হয় আমার পরিস্থিতি আল্লাহ তালা বানাবে যে এই পরিস্থিতিতে এই দেখতে চান যে কারা এই আঙলে নেমে আসে আর কারা বিভিন্ন তাবিলা এটা সেটা দিয়ে চুপচাপ বসে থাকে আর বসে থাকে তারা তাবিল করেই বসে থাকে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে না বানান চলো আমাদের এত অস্থির হয়ে গেল ওলা কদ কুমতালো মৃত্যুর তামান্না করতে মৃত্যু সঙ্গে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা মৃত্যু কামনা করতে মৃত্যু মানে শাহাদ মৃত্যু কামনা করতে হাই তো কুলতুম তোমরা বলতে বদরের ঘটনা ঘটে যাওয়ার পর বদর বদরিদের যদি বদরের দিনের মতো একটা দিন আমরা পেতামা উবাদ তাহলে বদরের সোহাদারা যেই মর্যাদা পেয়েছেন আমরা সেটা পেতামা উহু রু আং তুমরা স্বক্ষে তা দেখে ফেললে মৃত্যু তো আর দেখা যায় না বলতেছে ঘাউ এটা হলো সবক ও আং তুম তাং ধরুন একসাথে কিন্তু এখন ফালিমা ইন হাজাম তুম তোমরা হিম্মত হারা হয়ে গেলে কেন তোমরা হিম্মত হারা হয়ে গেলে কেন ফালিমা তুম শব্দ তোমরা হিম্মত হারা হলে কেন তোমরা তো আগে শাহাদাতের মোতামানই ছিলে। আসবাব দেখে না এখন একদম হয়ে গেছে এবং মুনাফিকরা মুসলমানদেরকে বলতে শুরু করলো তোমাদের নবী শহীদ হয়ে যায় থাকে তিনি যদি মৃত্যু বরণ করেন কিংবা যদি শহীদ হন কাকাই লিহি মিনিয়া কাকাই মানে তোমরা সাথে মাতা কতিলা ইন কালক তোমা আহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শাহাদ বরণ করেন তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে রাজা আতুম ইলাল কুফর আর জুমলাত আহিরা মাহালুল ইস্তেফামি এসেছেন তিনি তো মাহবুদ ছিলেন না যে তিনি চলে গেলে তোমরা দিন থেকে চলে যাবে তে যে এখানে দেখো নবীর ব্যাপারে আল্লাহাল বলতেছেন যদি তিনি মারা যান বা তিনি মকতুল হন প্রকাশ করা হলো তার মানে হাতে তারপরও তোমাদেরকে নবীর সেই মিশন সেটা ছাড়া তোমাদের জন্য বৈধ হবে না তত কোন না এবে নবী যদি মারা যায় তাহলে ছেড়ে দেওয়া আফা ইমাত واما ينقلب على عقبيه فلن يضر الله شيئا কেও যদি কেও যদি উল্টো দিকে ফিরে যায় অমায়ানকালির আলা আকিবাই যে কেও উল্টো দিকে ফিরে যাবে সে আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না দিন থেকে কেও যদি সরে যায় তাহলে সে আল্লাহ কোনো ক্ষতি করতে হবে না আল্লাহ অন্য জাতি নি আসবে নিসদিল কওমান গাইরাকুম অন্য জাতি নি আসবেন আল্লাহ তাআলা সে তো নিজেরই ক্ষতি করবে যুদ্ধ করে না সেই ব্যক্তিরা যদি রসুল হয় তারপরেও না রসুল যদি শহীদ হয়ে যায় তারপরও রসুল সাল আলী হাসাল্লাম যেই পথে তাকে রেখে গেছে পথ থেকে সে একটু সরবে না রসুলের বেলায় যদি এমন হয় তাহলে না রসুলের বেলায় আর যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে তার সেই আমল সেটা লিল্লা হয় আল্লাহ আসে কারো আমলটা হলো লীল জামা অর্থাৎ জামা যতক্ষণ আসে ততক্ষণ আসি আর যখন জামা নাই তো নাই আর বাস্তবে কারো আমল যদি হয় লিল্লা তাহলে সে জামাতে আসে জামা তো মেন নেই সুরত তো জামা কোন কারণে ভেঙে গেছে তো সে আবার জামা খুঁজবে একটা জামা খুঁজবে খুঁজে না পাবে সে বেকার থাকবে আমাকে যারা যারা আল্লাহর নকুর আদায় করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন পুরস্কারটা কিসের মাধ্যমে দেবেন বিস্তাবাদ সঙ্গে তা আল্লা দেখো আগে ইসলাম শহীদ হয়ে যাওয়ার কথা বলা হইতেছে এরপরে বলতেছে যে শহীদ হয়ে গেলেও কেউ ফিরে আসতে পারবে না দিন থেকে সরে যেতে পারবে না যদি সরে যায় তাহলে সাইয়া তার মানে এখানে যারা সত্যিকারের মুভমেন্ট সত্যিকারের মোত্তা থাকবে আদায় যারা করবে তাদেরকে শুকুরটা কিভাবে আদায় করবে নবী চলে গেছে তারপরও নবীর কাজ তারা করতেছে এটা হলো যথাযথ শুকুর শুকুর যদি আদায় করার জন্য একটু বাড়ে তাহলে আল্লাহ মানে কেউ যদি মারা যায় তো মারা তো যেতেই পারে এটার জন্য তোমাদের এত পেরেছেন কি আছে আল্লাহর হুকুম ছাড়া কেউ তোমার যায় না অতএব জাহিরিয়া যদি দেখা যেতেছে তোমাদের কোনো কিছু কিছু সাথে এই একটু ভুলের কারণে ওনারা শহীদ হয়ে গেছে কিন্তু শহীদ হওয়া সেটাও তো আল্লাহ হুকুমি হয়েছে এই কথা একটু চিন্তা করে না ছাড়া। কেউ মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সুনির্ধারিত করে রেখেছে সুনির্দিষ্ট করে রেখেছেন এইটা হলো কথাটা যে তোমরা এখন হিম্মারা কেন হিম্মত হারা যদি হয়ে যাও তাহলে কি এটা ভাবছো যে তোমাদের থেকে মৌ দূরে সরে যাবে আর যদি যুদ্ধ করো যুদ্ধের জন্য হায়াত কে শেষ করতে পারে না তার মানে উদ্দেশ্যটা কি একটা একটা আলো কেতা এবার এটা তো হলো যে মূল কথাটা বলে হাকিবতটা বলছে যে তুমি যদি কেতারের জন্য নিজের কিছু কোরবান করে দাও তারপর হায়াত যতক্ষণ পর্যন্ত তোমার আছে তুমি থাকবে। হায়াত শেষ হলে তুমি এবার যে বলবে আল্লাহ তার বলতেছে তার ভিমি আন্দাজ দেখো তোমাদের মধ্যে আমার নামক পাওয়ার পর তোমরা যদি আমল দ্বারা দুনিয়ার পুরস্কারটা চাও তাহলে দুনিয়ার পুরস্কারটা আমি যতটুকু চাইবো যাকে চাইবো তাকে কতটুকু দেব আর যদি দ্বারা আক্রাতের পুরস্কার চাও তাহলে আমি দুনিয়াটাও দেবো আখাতের যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার চাইবে দুনিয়ার প্রতিদান কামনা করবে আমলের দ্বারা তার মাকসাদ হলো দুনিয়ারটা চাওয়া দুনিয়ারটাই মুখ্য আক্রাতও আছে দুনিয়ারটাই মুখ্য যতটুকু তার জন্য তাকসিম করা হয়েছে তার কোন হিসাই থাকবে না অমাই ই আখিরা যে আফের প্রতিদান কামনা করবে নুক্তি মিনহা তাহলে আমি তাকে আমি পুরস্কার দেবো প্রতিদানের মেজদাকি কাজী বাইজ শাকিরিনের পরে উনি এই ধুমরাটা মারাইছেন শাকারু শাহতাল প্রথম একটা ইমাম রাযী রাহিমাহুল্লাহ তিনি চমক কাটে কথা বলছেন এই কথাটাকে তো শুনাই তোমাদের সাথে শুনে রাখো ইয়ালাম আন্না হাসিলাল কালাম আন্না হুব্ব আদ-দুনিয়া লা ইয়াজতমিউ মা'আ সাআদাতিল আখিরা ফাবি কদর মা ইযদাদ احدহুমা ইন্তাকিস আল আখর বুঝতেছেনা রাজি রহমা তুমি হুবত কি হুবত আস কদর বড় দূসী উদর ঘটতি দুনিয়া কি তবই মিলতি হব দিল طلب میں مشغول کیا جائے۔ اور اخرت کی سعادت تب نصیب ہوتی ہے جب دل کو ما سو اللہ سے خالی کیا جائے اور اسے اللہ کی محبت سے بھرا جائے اسی لیے اس آیت میں دونوں کے جمع ہونے پر شدید حیرت کا اظہار ہے فلذالک سر وقع الاستبعاد الشدید في هذه الايه على اجتماعهما তুম জন্নত ভি চে আরমকুবাত মোহর আখর কি মোহাফা কাপি ন দিন কাকা কর মুসিব আজমাইশকে মোহতী তো اس بات کا ثبوت ہے کہ یہ محبت حقیقی ہے۔ فلهذه الحکمه قال تعالى ام حسبتم ان تدخل الجنہ بس کسی حکمت کے تحت ارشاد فرمایا کیا کیا تم سمجھتے ہو صرف رسول اللہ صلی اللہ علیہ وسلم کی تصدیق سے جنت میں داخل ہو جاؤ گے اور تمہیں اللہ جہاد اور سخت آزمائش کے ذریعہ نہیں آزمائے گا ام حسبتم ان تدخل بمجرد تصديقكم الرسول قبل أن يبتلي الله بالجهاد وتشتيد المحنة اكبر جشه شيئا تقرأه لو ما كان لنفس أن تموت إلا بإذن الله اي آيات ما تعطي امام راضي رحمه الله تنه لكن الثاني أن يكون المراد تحريض المسلمين على الجهاد بإعلامهم أن الحضر لا يدفع القدر وأن أحدا لا يموت قبل الأجل وإذا جاء الأجل لَا يَنْدَفِعُ الْمَوْتُ بِشَيْءٍ فلا فَائِدَةَ فِي الْجُبْنِ وَالْخَوْفِ <تصفيق> اس آیت کے ما کے ساتھ تعلق یہ ہے دوسری صورت اس آیت کے ما کے ساتھ تعلق کی یہ ہے کہ اس میں مسلمانوں کو جہاد پر اُبھارا گیا کہ یہ سمجھایا گیا کہ بچاؤ کی تدبیر آ پس খা ফিল فِيهَا تَشْجِيعٌ لِّلْجُبَنَا وَتَرْغِيبٌ لَهُمْ فِي الْقِتَالِ فَإِنَّ الْإِقْدَامُ وَالْإِحْجَامُ لا يَنْقُسُ مِنَ الْعُمْرِ وَلَا يَزِيدُ فِيهِ اس آیت میں بزدلو کے لئے بہادری کا درس اور قتال کی ترغیب ہے بے شک آگے بڑھ کر لڑنے اور پیچھے ہٹ جانے سے نہ عمر میں کوئی کمی ہوتی ہے اور نہ زیادتی اللہ و وَفَّقَنَ اللَّ যুদ্ধে যে ঘটনা ঘটে গেছে সাহাবিদের উপরে কি বিরাট মুসিবত আসছে মাজরুল হয়ে গেছেন তো তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এই মুহূর্তে কি পূর্বের জামানায় যারা আল্লাহ তালা প্রিয় বান্দা ছিলেন তাদের অবস্থাটা উল্লেখ করে বলতেছি যে এই মানুষগুলোর আমি প্রশংসা করতেছি উদ্দেশ্য হলো তোমরা তোমরা কত নবী শহীদ হয়েছেন প্রথম কেরাতটা কত নবী শহীদ হয়েছে। এটা কোতিলা এক কেরাতা আরেক কেরাত হলো দেখো মা তাদের সঙ্গে ছিল বহু আল্লাহওয়ালা বহু নবী শহীদ হয়েছেন বা যুদ্ধ করেছেন তাদের সঙ্গে ছিল বহু আল্লাহ এটা থেকেই আহমদ আলী লাহুরি রাহিম তিনি আয়তের মাথা তিনি লেখেন যে নাদান ছোট্ট কথা কথা বলেন জেহাদা কাম নেহী যে এখানে নবীরা এই পরিমাণ কেতার পারসেন যে উনি একবার কতিা হয়ে গেছেন এটা তাহলে একটা আরেকটা হলো যে ওনাদের সঙ্গে ছিল রিব্বিউ না কাসির রিব্বিউ না কাসির শব্দটা বলা হয়েছে এখানে আসা বন কাসির এরকম বলা যেত না রিব্বি শব্দটা এনে বোঝা গেলে যে তাদের রিব্বি হওয়ার তাকাজাই হলো যে ওনারা নবীর সঙ্গে দেবে হাত্তাকে জেহাদের ময়দানে হাত্তাকে জেহাদের ময়দানে আল্লাহ রাস্তায় তাদের উপর যেসব মুসিবত এসেছে এর কারণে তারা সাহস হারা হননি এই সাহস হারা হন নাই আনিল জিহাদ এবং যুদ্ধ করা থেকে তারা দুর্বল হয়ে পড়েননি দুর্বল হয়ে পড়েননি অমাস্তাকু এবং শত্রুর সামনে মাথাও নত করেননি তোমরা হিম্মারা হয়ে গেছো এবং যুদ্ধ থেকে দুর্বল হয়ে গেছো তোমরা মানে সবাই না কিছু কিছু সাহাবি কিছু কিছু যেমনটা তোমরা করেছ যখন বলা হলো যে নবী তো শহীদ হয়ে গেছে ভালোবাসেন এখানে দেখো তিনটা সিপত আনা হয়েছে যে পূর্বের যারা তাদের অবস্থা বলতেছে তাদের সঙ্গে নবী শহীদ হয়ে গেছে তুমি কল্পনা করো তো যে কোনটা জামাত মধ্যে নবী আছেন সে নবী শহীদ হয়ে গেছে কেমন লাগবে সেই জামাত রন্ন দিলে কিন্তু তারপরেও তাদের দিলের অবস্থাটা কেমন দিলের অবস্থা ফামা ওয়াহানু তারা হিম্মত হারা হয়নি তারপরে তাদের দিলের অবস্থাটা কেমন হিম্মত হারা হয়নি ওয়াহান ওয়াহানের শিকার হয়নি জরফের শিকার হয়নি এসতে কানার শিকার হয়নি বিদ্যার তীপ এইগুলোর মধ্যে মানুষ পরে বিদ্যার যখন মুসলমানরা যেই হোক যখন পরাজয়ের শিকার হয় প্রথমে হিম্মত দুর্বল হয়ে যায় কমজোর হয়ে মন কমজোর হয়ে গেলে আর হাত চলে না এবার তারা না ভিতরে তাদের কমজোরি আসছে না বাইরে আসছে আর এরপর তা তো হবেই না কল্পনাই করা যায় তাহলে প্রথমে আসে ওয়াহান এরপরে হয়েছিল জরফ তারপরে এস্তে কানা এস্তে কানা একদম শেষে আছে আসে দেখা যায় এটাই অতএের যদি কারোর ব্যাপারে দেখা যায় যে এস্তেখানা পাওয়া গেছে শত্রুর কাছে মাথা মতো করতেছে শত্রুর সাথে আপোষ করে ফেলতেছে তাহলে বোঝা যাবে যে এইস্তেকানার আগে জরফ আছে জরফের আগে ওয়াহন আছে যদিও লোকে যতই জরফ যখন দেখা যাচ্ছে শত্রুর সাথে আপোষ করতেছে আপনাদের সাথেই আসি আপস করতেছে এস্তেকানা যখন পাওয়া যাতেছে বোঝা গেছে এস্তে আগে যে জরফ অবশ্যই আছে আর জরফ জরফ এটা আসে ওয়াহানের পরে অতএব ওয়াহানটাও আছে ওয়াহনটাও আছে একটা সময় আসবে যখন পুরা কুফফাররা তোমাদের উপরে একে অপরকে ডাকবে তোমাদেরকে শেষ করার জন্য একসাথে খাবারের প্লেট নিয়ে বসে একজন একে অপরকে ডাকে এরকম কাফেররা তোমাদেরকে শেষ করার জন্য ডাকবে শত্রুর অন্তর থেকে তোমাদের প্রতি ভয় এটা তুলে নেওয়া হবে এখানে একটু থেমে একটু চিন্তা করো মুসলমানদের দুরবস্থার কথা বলা হইতেছে যে তোমাদের বদ হালাতি এটা হবে যে তোমাদের ব্যাপারে শত্রু একটু ভয় পাবে না তোমাদের থেকে তোমাদের উপরে ভয় ছিল না তোমাদের উপরে যে তোমাদের ইমানের কারণে তোমাদের মাহাবা থাকার কথা সেই মাহাবাটা ভয়টা ভীতিটা কাফেরদের দিলে আর থাকবে না লোভ এবং মৃত্যুর ভয় এটা একটা মশুর রেওয়টাই আর মুস্তাদে আহমদ এবং মুসনাদে আহমদ এবং কনজুরের মধ্যে আরেকটা রেওয়ায় এইটার ব্যাখ্যাটা হুক দুনিয়া এক রেক রাতের জন্য তফসিল হয় না এটা হলো